মানবতার সমাধান সালামু আলাইকুম ওরিহি ওবরকাতিল্লাহ রহমানব্রাহিম আলহামদুলিল্লাহ ওবিন ও সালাত দূরেরও কাছে সম্মানিত সুতি দর্শক পৃথিবীর যে জায়গা থেকে আপনারা আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনাদের সকলকে প্রাণ ঢালা শুভেচ্ছা জিকির ও তার আদাব শীর্ষক সাবস্বিক আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা যে আলোচনায় আমরা আজকে স্টুডিও হয়েছি। আমাদের সাথে আসাদ মাদানী আসালাম আমার বাম দিকে অভিষ্ঠ আছেন বিশিষ্ট আলমদিন ইসলামী চিন্তাবিদ লেখক ও গবেষক শেখ আকর মুজামান বিন আবদুলাম মাদানী আলাইকুম সম্মানিত সুদী আমরা আমাদের অতিথিদের সাথে পরিচিত হয়ে নিলাম ল ইহা ইহ এ খেলিমা এর জিকির প্রত্যেকটি মোমিন চায় আর করবে এটাই দাবি যখন আমরা এর হাকিকতে যাব যাবো তখন লাহ ইহার দাবি অনুযায়ী প্রত্যেকটি ইবাদত পুঙ্খানুপুঙ্খে করতে চেষ্টা করব করবো প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লা সাল আলি সাল্লামের তরিকা বা পদ্ধতি অনুযায়ী আর যখন আমরা শাব্দিকভাবে জিকির করতে যাব। তখন কি রসুলের তরিকা হবে কখনও না এবারত মাত্রই রসুল সাল্লাইআলি ইসলামের তরিকা মতো করতে হবে যেহেতু এর মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি চাই যেহেতু এর বিনিময়ে আমরা আল্লাহর কাছ থেকে নেকি চাই পারিতোষিক আল্লাহ রবুল্লা আলী আমাদেরকে দেবেন সেটা আমরা কামনা করে থাকি এর বিনিময়ে আমরা স্বভাব চাই যদি তা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে মোহাম্মদ রসুলল্লাহ সাল্লাহ ওয়ালি ইসলামের তরিকা নজি করতে হবে আমরা এমন যাব আমাদের অতিথি যে আল্লাহ তুবরকালা তার আবাদত কিভাবে করতে হবে এটা শিখানোর জন্যই কিন্তু মোহাম্মদুর রসুলামকে প্রেরণ করেছেন অন্যথায় সমস্ত আবাদতের নাম তো কোরআন আছে কোরআনটা নাজিল করে দিতেন বাস যে যেভাবে বুঝত ওইভাবে আল্লাহর এবাদত করত এতে আল্লাহ রাজি নন এই জগা খিচুড়ি নিয়ম উনি চান না এক পদ্ধতিতে এবং তার কাছে যে পদ্ধতি পছন্দনীয় সেই পদ্ধতিতে যাতে এবাদত করা হয় সেজন্যই রসুল্লা সাল্লা সাল্লামকে প্রেরণ করা হয়েছে তিনি হলেন মাপকাঠি ও সুয়া আল্লাহ রসুলাম যেখানে বলছেন জিকির উত্তম জিকির হল লাহিহ তখন আমরা রসুল সাল্লাহ আলি সাল্লামের পদ্ধতি খাটি করতে হলে একটা ব্যাকরণ আছে ব্যাকরণটা হল সংখ্যা ও পরিমাণ ভিত্তিক অনুসরণ আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লাম এবাদতের ক্ষেত্রে কোনো সংখ্যা বা পরিমাণ বলে দিলে ওই পরিমাণ বা ওই সংখ্যাটা একেবারে বাধ্যতামূলক আমাদেরকে পালন করতে হবে এর কম বেশি করা চলবে না একচুল কম বেশি করলেও সেখানে বেদাত হয়ে যাবে তা আমরা এখানে দেখতেছি এই ক্যালেমার ক্ষেত্রে জিকিরের ক্ষেত্রে সংখ্যা নয় পরিমাণ ভিত্তিক আবাদতের অনুসরণের ব্যাপার আছে আল্লাহ রসুল্লাহ কোন পরিমাণকে উত্তম জিকির বললেন লা ইলাহা ইল্লাল্লাহ এখন যদি এই লাহ ইল্লাহ জিকিরের হল শব্দ এটা এখন যদি একটা করে সরাইতে থাকি লা ইলাহা যদি বলি তাহলেও এটা কি হয়ে আমি জিকির করি তাহলে কি হবে নাস্তিকদের কালেমা হয়ে যাবে যদি আমরা শুধু ইল্লাল্লাহ বলি এটা তখন হবে সর্বেশ্বরবাদীদের কালেমা সর্বেশ্বর ইল্লাল্লাহ শুধু আল্লাহ অথবা আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া দুইটাই সম্ভাবনা নাস্তিকদেরও কালেমা হতে পারে আফজাল জিকির হবে না একটু সরাইলে ওটা হলো বেদাতি জিকির হয়ে যাবে শুধু আল্লাহ বললো কালিমার আপনার আরো ধন্যবাদ যে কালিমা তুকুন কয়টি অর্থাৎ ফরজ কয়টি যে এটা না হলে হবেই না কালিমা তো এখানে মধ্যে দুইটা হচ্ছে আপনার রুকুন দুইটা রুকুন আমি আর স্পষ্ট করে দিচ্ছি যেমন সলাাতের রুকুন রয়েছে ইসলামের রুকুন যেমন পাঁচটা রয়েছে যে যেকোনি একটা যদি কেউ অস্বীকার করে কাফির হিজবে যেকোনো একটাকে যদি বাদ দিয়ে দেয় সে কাপুর হিজবে তো লাহ ইল্লা দুটা রুকুন রয়েছে একটা হলো না ইল্লাহ হা বা আর তো প্রথমে বলছি যে কোনো মহাব নাই কোনো ইলাহা কোনো ইলাহা নাই পরে বলছি আল্লাহ ছাড়া শুধুমাত্র আল্লাহ আছেন অন্য কেউ মাবুন নাই তো শুধু আল্লাহ আছেন অন্য কেউ নাই এটা যদি আল্লাহ আছেন এটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু পূর্ণ হবে না অবস্থায় যেটা বলতে চাচ্ছেন দুই রকমে নাবুদ বাক্য দিয়ে আল্লাহ সালা যত কিছু ইলাহের দাবি দ্বার হয়ে গেছেন যারা অবান্তর এবং অবাস্তব মিথ্যা দাবিদার সকলকে অস্বীকার করতে হবে অস্বীকার এবং বলতে হবে ইল্লাহ আল্লাহ আল্লাহ সুতরাং যদি এটাকে ভেঙে বলি যেটা আমাদের মস্তরাম বলছিলেন এবং আপনিও বললেন সেটা হল ভেঙ্গে যদি বলি তারা তাহলে আল্লাহ নাইক এটা যেমন হয়ে যাবে নাস্তিকদের বা যারা আল্লাহকে স্বীকার করেন না তাদের যে কিন্তু যদি বলি ইল্লাহ এটারও দুটি অর্থ হতে পারে এটার অর্থ হতে পারে যে আপনার আল্লা নাই। এটাও অর্থ হতে পারে আরেকটা অর্থ বলে আছেন আল্লাহ অর্থাৎ আল্লাহ গাছতা দাবি করছে এই বহু ঈশ্বরবাদীদের যে বক্তব্য সেই বক্তব্য সাথে আপনার হুবহু মিলে সুতরাং যদি সত্যিকার তৌহিদের কালিমা হয় তাহলে যেভাবে রসল্লাহ আজম শিখাইছেন তিনি যে বলছেন যে এটা যেটা হচ্ছে কালেমা ভাঙ্গলে ভাষাগত ভাবে যেমন হবে না এটা একটা ভুল ত্রুটিপূর্ণ বাক্য হবে হাস্যকর বাক্য হবে ঠিক যে আপনারা বলছেন ইল্লাহ বলে নাস্তিক হয়ে যাবে ইল্লাহা পর্যন্ত যদি পড়ে তাহলে নাস্তিকের সঙ্গে নাস্তিক হয়ে যাবে আর ইল বললে পারে এটা তো নাস্তিক হতে পারে তো এই যে এখন প্রশ্ন আসতে পারে এই যে নাস্তিক যারা এরা তো আল্লাহকেই মানে না কিন্তু আমরা তো আল্লাহকে মানি এই প্রশ্নটা কিন্তু আসতে পারে সুতরাং আমরা যেহেতু আল্লাহকে বিশ্বাস করি আমরা বলতে পারি কেটে কেটে এক নম্বর উত্তর হচ্ছে যেখানে যেহেতু দুইটি মিলে একটি বাক্য একটিও শব্দ এখান থেকে আপনার বাদ দেওয়া যাবে না একটিও শব্দ বাদ দেওয়া যাবে না এক নম্বর দুই নম্বর হচ্ছে যে কিছু কথা আছে যদি আপনি হাসতে হাসতে বলেন সেটা বাস্তবায়ন হয়ে যায় তার মধ্যে একটা যেমন আপনি তালাকের ব্যাপারে স্ত্রীরকে যে হাসতে হাসতে বলে যে তোমাকে তালাক দিয়ে দিলাম তারে কিন্তু তালাক হয়ে যাবে স্ত্রীর অথচ মনে আছে না তালাক দিব না মনে হাজার যদি থাকে আমি তালাক দিব না মুখে না আমি তালাক দিলাম তাহলে এটা তালাক হয়ে যাবে পৃথিবীর সমস্ত আলাম একমত এ বিষয়ে এভাবে কেউ যদি হাসতে হাসতে বলে নওয়াজবিল্লাহ যা আমি মোরতাদ হয়ে গেলাম ইসলাম ত্যাগ করলাম নওয়াজবিল্লা ওর মনে যত আপনার আল্লাহ প্রতি বিশ্বাস থাকে সেই যদি হাসতে হাসতে বলে আমি নজিবুল্লাহ ইসলাম ত্যাগ করলামের জিনিস না এটা আমরা বিশ্বাস রেখেও সুন্নতের বাইরে ভাঙতে পারি না ভাঙলে অর্থ যাবে যেমন আমরা বলি থাকি যে সলাথের ভিতরে আমরা যখন কেরাত পড়বো তখন যদি আমরা একটা অরবের উচ্চারণ ভুল হয়ে যায় বলি হয়ে যাচ্ছে না আচ্ছা সে এখন আমরা বুঝতে পারলাম যে বাংলা যাবে না এটা আমাদের জনগণের ক্লিয়ার হয়ে গেল সময় আর বেশি নাই আমরা বলবো যে এখন লাহ ইহা ইভাবে মানুষ করবে আলহামদুলিল্লাহ এখানে আর একটা পয়েন্ট যে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করা যাবে কি না আমাদের সমাজে অনেক বড় বড় আলেম যাদেরকে সমাজের সবচেয়ে বড় আলেম একটা বলা হয় তারাও এটা স্বীকার করেন কিন্তু মূলত এইটার ভিতরে তারা যে দলিল পেশ করে থাকেন এই দলিলটাই ভ্রান্তিপূর্ণ এই বিষয়টা ক্লিয়ার করতে হবে যেমন এর আগেও আমাদের এক ভাই বললেন যে আল্লাহ আল্লাহর ততক্ষণ পর্যন্ত কেমত অনুষ্ঠিত হবে না যত পর্যন্ত আল্লাহ আল্লাহ বলা হবে বা কেউ আল্লা আল্লাহ বলবে এখান থেকে কিন্তু আল্লাহ আল্লাহ বলার উদ্দেশ্য করেছেন লোক থাকবে যতক্ষণ পর্যন্ত ধন্যবাদ একটা বিরতিতে অল্প কিছুক্ষণের পর আবার ফিরে আসবে ইনশাল আলোচনায় আশা করবো আপনারা কেউ দূরে যাবেন নাংলা মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে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 ভ্রান্তিটা ভেঙে দিতে চাই যে আলেমরা মানে যদি জনগণের দৃষ্টিতে সবচেয়ে বড় আলেম যদি এই কথাটা সাপোর্ট করে তাহলে তো সমস্ত জনগণ বিভ্রান্ত হয়ে যাবে হাদিস বুঝতে হবে রসুলের অন্য হাদিস দ্বারা রাসুলের হাদিস আমি বেশি বুঝবো না রসুল বেশি বুঝবেন অবশ্যই হলো রসুলের বাণী তা আল্লাহর রসুল বেশি বুঝবেন না আমাদের যুগের কোন বড় আলেম বেশি বুঝবে আল্লাহ এখানে একটা মাপকাঠি হাদিস সঠিকভাবে বুঝার মাপকাঠি হলো একটা যেমন আমরা কোরআনের ক্ষেত্রে বলে থাকি কোরআনের তাফসির যদি কোরআন দ্বারা পাওয়া যায় সবচেয়ে শ্রেষ্ঠ তাফসির হবে সেটা ঠিক হাদিসের ক্ষেত্র এটা রসুল্লা সালামের হাদিসের তাফসির যদি রসুলের হাদিস দিয়ে পাওয়া যায় তাহলে সেটা হলো শ্রেষ্ঠ তর্জমা শ্রেষ্ঠ এবং যে ব্যাখ্যা করেছেন তাদের আমল দ্বারা যদি আল্লাহ হাদিস দ্বারা আল্লাহ আল্লাহ জিকির করার বৈধতা এই হাদিস থেকে পাওয়া যায় তাহলে এবার আল্লাহ রসুলের জীবনীতে দেখা যাক আল্লাহ রসুল সালুসাল্লামের যে যে দাওয়াতি জিন্দগি এবং আমলি জিন্দগি তেইশ বছর এই তেইশ বছরের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির কোথাও করেছেন তাহলে তো এমন হবে যে রসুল বলতেছেন একটা কথা অথচ তিনি নিজে করতেছেন না আল্লাহ যেন এবং আল্লাহ না কোন সাহাবি না। এটা তো হতে পারে না হ্যাঁ তাহলে বুঝা গেল আমরা বলতে পারি যেটা হলো যে আল্লাহ আল্লাহর এটা ইসমেজা যে যখন কোন বান্দা আল্লাহর নাম নেবে তখন সে তার সাথে একটা সিফত গুণ লাগাবে যেমন আল্লাহ মহান অন্তত এটুকু না বললে কার্পন্ন হয় আমরা সাধারণত একজন ব্যক্তিকে বলি তার নামের সাথে তার পদবি অসংখ্য লাগিয়ে দিই আল্লাহ রব্লা আলমের নাম নেওয়ার সাথে সময় আল্লাহর সিফত লাগাব না তা হতে পারে না আমরা বলব আল্লাহ তা আল্লাহ আল্লাহআ অথবা বলবো আল্লাহ আকবর বলবো সুহান আল্লাহ আমরা এই ধরনের ক্ষেত্রে আমরা বেয়াদে মনে করি কোন ব্যক্তির সাথে যদি তার যথাযথ মানে পদবি না লাগাই তাহলে কেমন হয় যেমন বলুন আপনাকে বলতেছি কিন্তু দেখা যায় এই কথাটা ক্ষেত্রে যদি হয় আল্লাহ রুবুল আলম দিয়ে ডাকাটাই হলো সবচেয়ে উত্তম আল্লাহ আল্লাহ আল্লাহ সুহান ইত্যাদি বাক্য দিয়ে যেভাবে বলা আছে সেভাবে বলতে হবে শুধু আল্লাহ আল্লাহ আচ্ছা সে এখানে বিষয় আছে যারা আল্লাহ আল্লাহ বলে ডাকেন তাদের একটা দাবি হলো যে আমরা আল্লাহকে ডাকছি আমরা আল্লাহকে ডাকছি আল্লাহ আল্লাহ তখন তো প্রশ্ন এসে যাচ্ছে যে আপনি যখন যাকে ডাকছেন তখন তিনি যদি বলেন যে ধরেন আমি বললাম আমার বাবাকে ডাকলাম বললাম বাবা বাবা বাবা বাবা যদি বলে বাবা তুমি কি চাও আমি যদি আবারও বাবা বলতে থাকি তাহলে বলবেন যে আমাকে তো পালন তাই না সুতরাং আমি যদি আল্লাহকে ডাকি তাহলে আল্লাহ তখন আমি তার গুণ গাইবো তখন আমার আল্লাহ দেখি দেবেন আমি তার হাম প্রশংসা করব আল্লাহ দেখি দেবেন আল্লাহর সিপদ গাইব আল্লাহ দেখি দেবেন নতুবা আল্লাহ তখন আল্লাহর বলেন বন্দা কি চাও তাই না এরপ্রেক্ষিতে যদি আমি খালি আল্লাহ আল্লাহ বলতে থাকি তাহলে তো এটা যৌক্তিক মনে হয় কথাটা একটু স্পষ্ট করে দিই যে জিকির হিসাবে আল্লাহ আল্লাহ নাই কিন্তু চলতে ফিরতে যদি কেউ আল্লাহ বলে এটা স্বাভাবিক কাজ সমস্যা নাই জি তখন আল্লাহ রসুলকে তহমত দেওয়া হলো যে আল্লাহ রসুল সব বেশি এমন জিকির তিনি আবিষ্কার করতে পারলেন না মালিক রহমতুল্লাহ কথাটা জন্য মনে পড়ে গেল সেটা কি কোন কম যখন বেদাত আবিষ্কার করে এবং বলে প্রচারে খেয়ানত করেছেন এটাই বলা হলো যদি আল্লাহ খানাফির যে ব্যক্তি এই ধারণা করবে এই এর মাধ্যমে সে রসুলামকে খেয়ানতের তহমত দিয়ে দিল তাহলে বুঝা গেলে এটাও করা যাবে না আমরা বলবো যে আমরা যখন কোনো স্বাভাবিকভাবে আল্লাহকে ডাকবো আল্লাহ ইয়াহ আল্লাহ আল্লাহর এভাবে বলবো আর শুধু আল্লাহ আল্লাহ ঘন ঘন বলবো না এটা সোনতের ভিতরে পড়ে না কারণ আমরা যখন বিপদ আপদে ডাকবো জিকির করলে এটা বেদাতি জিকির হবে এতে নেকি না হয়ে গুনা হবে কিভাবে করা যেত মানে কি যার আগে কোন উল্লেখ নেই এটা একেবারে তৈরি করা এটা মোটেই চলবে এটা আমি উদ্দেশ্য করি যে আমি আল্লাহকে উদ্দেশ্যে যে একটা জিনিস হলো আদর্শ কেন একই কথা আবারও আসবে যে হু করলে কি সব বেশি হয় সব যদি বেশি হয় তো রসুল সৈসালাম করলেন না কেন এবং সাহাবাহিক এরকম করতে বললেন না কেন বা কোনো সাহাবি তাবি কেন করলেন না অতএব দেখা গেল যে এতে যদি সব বেশি মনে করি তাহলে রসুলকে খেয়ানতের তহমত দেওয়া হলো আর যদি রসুলের নিয়ম বহির্ভূত করলে বেদাত হয় তাহলে এটা অবশ্যই বেদাত বিভিন্ন তরিকাতে বলে থাকে যে আল্লাহ জিকে তোমরা দুশো বার করবে আড়াইশো বার করবে তিনশো বার করবে এভাবে সংখ্যা বলে থাকে আমরা কিন্তু জানলাম যে সংখ্যাযুক্ত জিকির যেগুলো আছে আল্লাহ আল্লাহর শাসন বলেছেন সে কতিবাই জিকে লাই লাই লালাই একশো বার একজনের জিকিরের সিস্টেম আরেকজনের সাথে মিল খাই না এখানে কিন্তু লক্ষ্য দিয় একজনের জিকিরের সিস্টেম আরেকজনের সঙ্গে মিল খায় না এটা এই জন্যই যে জিকিরের সিস্টেম যদি মিল খেয়ে যায় তাহলে তো পীর একটাই হবে তিনটা চারটা পাঁচটা হবে না এই প্রত্যেকটি দল যারা আছে প্রত্যেকটি দল প্রত্যেকটি দলের কিন্তু একটা গঠনতন্ত্র আছে একটা নীতি আছে একজনের নীতির সাথে আরেকজনের নীতির মিল খায় হজিফা হজিফা জিকিরের হোক আর চলার হোক প্রত্যেকটির একটা নীতি তৈরি করে রেখেছে এই নীতির ওপরে চলতে হবে এই নীতি তৈরি করেছে যে একজনের নীতি আরেকজনের সঙ্গে মিল খেলে এই জন্যে মিল খেয়ে গেলে সবাই এক হয়ে যাবে এই যে আমাদের সমাজে আরো কিছু বিভিন্ন মানে অজিফা নামে চালিয়ে দেওয়া হচ্ছে যেগুলি আসলে দোয়া নয় যাবে কি দোয়া এবং জিকি রাজের ক্ষেত্রে যদি নির্দিষ্ট শব্দ নির্দিষ্ট নিয়ম নির্দিষ্ট সময় পড়তে হয় তাহলে এগুলো একমাত্র কোরআন এবং হাদিস থেকে আসা হতে হবে কারো বানানো কোন দয়া এটা হয়তো সেটা বিভিন্ন মানে তো যা নিয়মতান্ত্রিক সময় ভিত্তিক এটা করা হবে এগুলোকে অজিফা বলা হয় এগুলো কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসুলের টাই চলবে আর যখন মানুষ নিজে নিজে স্বাধীনভাবে করবে তখন দেখা যাবে যে অটোমেটিকলি মুসলমানদের ভিতরে একটা দল সৃষ্টি হবে বিভক্তির সৃষ্টি হবে এবং দল সৃষ্টি হবে এবং বিভ্রান্তি সৃষ্টি হবে মূলত এখানে যে দৃষ্টিভঙ্গিটা কাজ করে সেটা হল অনেকেই এইগুলো করে কিন্তু মুরিদ ছাঁটাই করার জন্য আর মুরিদ অর্থই হল একটা অর্থনৈতিক স্বার্থের ব্যাপার যদি আমার নিজস্ব মুরিদ না থাকে তাহলে আমি ইনকাম করব কোথার থেকে এই একটা দৃষ্টিভঙ্গি এই কারণেই তারা রাসুল্লাহামের পদ্ধতি বা আমার যদি এক হাজার জন মুড়িদ থাকে আর বছরে যদি আপনার বেশি না এক হাজার দেয় তাহলে তো হয়ে যাচ্ছে অনেক বলছেন আর আমরা শুধু দর্শক যে এক এক এক এক রকম প্রত্যেকে যার মতো করে অজিমা বানিয়ে নিয়েছেন এবং সেটাকে তার অনুসারীদের জন্য আবশ্যক করে দিচ্ছেন ফলে মুসলিম সমাজ দিদা বিভক্ত হয়ে পড়ছে এবং রসুল্লাহ থেকে বঞ্চিত করছে যে এখানে একটা বিষয় বলব জিকিরের এই যে স্বর ওই যে বললেন উনি স্বর কেন্দ্রিক তাহলে বোঝা যায় হ্যাঁ হ্যাঁ স্টাইল স্বর এগুলোকে ভিত্তি করে এগুলোর মাধ্যমেও মুসলমানদেরকে ভাগ করা হচ্ছে বিভক্ত করা হচ্ছে তো এই জায়গায় কিন্তু আল্লা তর কতলা আমাদেরকে কোরআনে জিকির সম্পর্কে যে কথাগুলো বলেছেন একটা বলেছেন কোরআনে জিকিরের আদেশ আছে ফজিলত আছে আর আছে পদ্ধতি আছে আমাদের সমাজে অনেকেই যে মানুষকে বিভ্রান্ত করে যে কোরআন হাজিজ অনুযায়ী আমরা চালাই তাতে কি নেয় আদেশটা নেয় আর ফজিলতটা নেয় পদ্ধতিটা নেয় নেই পদ্ধতিটা কিন্তু কোরআনে বলে দাও আছে সুরা আরাফের ৫৫ নম্বর আয়াত এবং দুইশো পাঁচ নম্বর আয়াতে আল্লাহ ডিটেলস বলে দিয়েছেন দেখা যায় যে বাড়াবাড়িটা হবে যদি বিনয় ভাব না থাকে এবং যদি গোপন স্বর না বিভিন্ন অঙ্গি থাকে ধন্যবাদ সম্মানিত সুদী দর্শক আপনাদের পক্ষ থেকে আমাদের অতিথি আলোচক দুজনকে ধন্যবাদ জানাচ্ছি শুধু আমরা জানতে পারলাম দিখির অ্যাবাদত আর করতে পারো সুসলাল্লাহের তরিকায় আর সেটি পরিপূর্ণ বাক্য হবে লাহাইল্লাহ কমপক্ষে যেটুকুর হাদিসে বর্ণিত আছে এর বাইরে আমরা এটাকে ভেঙ্গে অথবা আংশিক বলে অথবা হুহা বলে বিভিন্ন ইঙ্গিতে অথবা বিভিন্ন অঙ্গবঙ্গিতে এবং সমস্বরে সদল বলে এক একজন এক এক রকম সিস্টেম বানিয়ে আমরা যদি জিকির করি তাহলে অ্যাবাদতের মৌলিকত্ব হারিয়ে যাবে এবং আমরা দিগ্রান্ত হয়ে যাব আসুন সত্য উপলব্ধি করি এবং রসুল্ল সালামের সিলেবাস অনুযায়ী আমরা আল্লাহর জিকির বেশি বেশি করে করি আল্লাহর রবুলিআ আলম আমাদের সকলকে তো অভিজ্ঞান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহারক সংগঠন অনুগতার অনলাইন এর জন্য তারা নিউজ দেশে বলছে সন্তান বাড়াও অপর দিকে মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করছে উন্নতি সাধনের জন্য কোরআন হাদিসের জ্ঞান যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটার অনেকগুলো দিকে হয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাজাক বিন ইউসুফ شیخ शाहिदুল্লাহ খান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর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 জানার জন্য ইসলামের ধক সমে প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদনীহ বিনবর হুসেন इनन गुणावली देखान इसलम माना दुनिया आज रात रत साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टेलदेश